আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বে আপনাদের সামনে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তহিদের যে বাকি আলোচনা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব अल्लाह तुबरकोल्ला तु सकल के ज्ञान सहकारे तौहिदादी हार तौफिक दान कर अल्लाहर जत प्रमाणर क्षेत्र में शुनियी हादीश द्वारा स्पष्ट हो जाए जेहतु इब्राहिम अल्लासलम एक जतर विपरीते आल्ला तबरको तलर जत के बुझाइते चेन अर्थात এই মাহবুদগুলো হল বাতিল মাবুদ এগুলো কখনো সেই আল্লাহ তরকতালার জাত সত্তা নয় যে জাত সত্তা সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন তাদেরকে লালন পালন করেন তাদেরকে প্রতিপালন করেন এবং সমস্ত মখলুককে তিনি সুচারুরূপে সুনিপুণভাবে সুন্দরভাবে পরিচালনা করে থাকেন কোথাও কখনো। বিভ্রাট দেখা দেয় না কখনো কোথাও বিপর্যয় দেখা দেয় না এরপর আরো একটি থেকে আমরা আপনাদের সামনে তুলে এই একই বিষয়ে আল্লাহর জাত ধরবর সহি এসেছে খুব রদি আল্লাহ আনহ তাকে প্রতারণা করে যখন মক্কার কাফেররা গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে সুলে চড়ানোর সিদ্ধান্ত নেয় শুলে চড়ানোর পূর্বে যখন ক্ষোভ রোজি আল্লাহন দেখছেন যে তাকে শুলে চড়ানো হবে তখন উনি তার কিছু ইমানি চেতনা মুখ দিয়ে প্রকাশ করে গেছিলেন কবিতার ভিতর দিয়ে আরবি কবিতা সেই কবিতার চরণ দুটি সহি বখারিতে ইমাম বখরি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন তিনি সুলে চড়ানোর পূর্বে বলেছিলেন যে আজকে এই সুলে চড়ানো হচ্ছে আজকে এই মৃত্যুদণ্ড আমার দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহর জাতকে কেন্দ্র করে আমি যে এই পত্তলিকদের আমি যে এই মূর্তি পূজারী এবং দেবদেবী পূজারিদের থেকে ভিন্ন হয়েছি সেই প্রকৃত জাঁতের প্রতি ইমান এনেছি এগুলোকে আমি ভুয়া অসার মিথ্যা বানোয়াট জালিয়াতি মাবুদ হিসেবে আমি আজকে ইমান পোষণ করার কারণে আকিদা পোষণ করার কারণে আজকে এই দেব দেবী পূজারি মূর্তি পূজারীরা আমাকে এই শুলে চড়াচ্ছে কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই এখানে আমার কোনো মনকষ্টের কারণ নাই কেন না? এটা প্রকৃত জাতের উদ্দেশ্যে আজকে আমার এই মৃত্যুদণ্ড দুনিয়াবি কোনো স্বার্থে নাই নিজের কোনো স্বার্থে নয় আমি মেনে নিয়েছি প্রকৃত আল্লাহ একমাত্র মাবুদ হিসেবে এবং এই সমস্ত বাতিল মাবুদকে আমি বাতিল ঘোষণা করেছি তাই তো আমার এই পরিণতি কাজে আমার কোনো দুঃখ নাই তিনি তার ভাষায় এভাবে বলেছিলেন মুসলিমান। على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشأ يبارك في أوصال شلم ممزعي إما بأني كوبيتار مدهمي تار عباد تار وچاش تار إيمان تار عقيدار بحب روكاش باتي سلين ولستوبالي عمي تكونو بروائي كورينا حين اقتلوا مسلما যখন আমি একজন মুসলিম হয়ে নিহত হচ্ছি তখন আমার কোনো পরোয়া নাই কোনো দুঃখ নাই কোন তাপ নাই আমার এই দেহ আমার এই লাশটি কোন কাত হয়ে পড়বে এতে আমার কোনো পরোয়া নাই কেন পরোয়া নাই কেন দুঃখ তাপ নাই বোঝায় লিখা এটা মাবুদের মাবুদের করে এই পরিণাম বরণ করতে হচ্ছে আর যদি তিনি চান ইবারিক তিনি বরকত দান করবেন আমার এই ছিন্ন ভিন্ন প্রতি আমার হয়তো দেহের জোড়াগুলো খুলে ফেলা হইতে পারে আমার লাশটাকে হয়তো টুকরো টুকরো করে দিতে পারে শুধু শুলে চড়াবে না এই লাশটার এরকমও পরিণতি হয়ে যেতে পারে কিন্তু আমার এ কিছুতেই কোনো পর্বা নাই কোন কাত হয়ে কোন কিনারে আমার লাশটা পড়বে আমার লাশটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে কোনো আমার পরোয়া নেই কোনো ব্যথা নেই কোনো তাপ নেই যেহেতু এটা ফিজাতিল ইলাহ মাবুদের সত্তার উদ্দেশ্যে মাবুদের সত্তার প্রতি ইমান আনার কারণে এই বাতিল সত্তাগুলো যেগুলোকে তারা মাহবুদ বলে এগুলোর প্রতিবাদ করার কারণে এগুলোকে প্রত্যাখ্যান করার কারণে অতএব আমার কোনো দুঃখ কষ্ট নেই আমি সহস্য বদনে আমি আনন্দ চিত্তে আমার এই মরণ বরণ করে নিচ্ছি সম্মানিত শ্রোতাদর্শক মন্ডলী দেখলেন কিভাবে তারা আল্লা তরকতলার জাতের বিষয়টা তাদের ইমানে উজ্জীবিত হওয়ার উচিলা হিসেবে ব্যবহার করেছেন অথচ আমরা আজকে সেই আল্লাহ তোলার জাত কে নিরাকার করে ফেলেছি থেকে একটি বর্ণিত হাদিস যা ইমামি রহমতুল আসমা ও সিফাত গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন তিনি বলছেন তোমরা সব বিষয়ে চিন্তা ভাবনা করো কিন্তু আল্লাহর জাত নিয়ে চিন্তাভাবনা করো না আল্লাহর জাত নিয়ে চিন্তাভাবনা না করার দিকটা হলোই যেই দিকটা নিয়ে চিন্তাভাবনা করা যাবে না সেটা হলো আল্লাহর জাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহর মুখ কেমন আল্লাহ তবরুক তালার হাতটা কেমন নাউজবিল্লা এগুলো এখন এগুলো আমি বলতে পারবো না দেখি আল্লাহ তবরকতালার জাতটাই নাই আল্লাহ তবরকতালার জাত অস্বীকার করার ভাষাটাই হলো আল্লাহ তুবরকতালা নিরাকার जार कत्ता देह अवय किच्छु थे अवश्य आल्ला तबरकें आकार आकृति विशिष्ट मन करी कतर्कता अवलम्बन करी जाते आल्लर आकार केम यश्न के पे ये प्रश्न करा की मन करी एट हल आल्ला जत सम्पर् তফকির করা চিন্তা ভাবনা করা যে আল্লাহ তো আসে তো কেমন আল্লাহ হয়ে গেছে লক্ষ লক্ষ এদের সংখ্যা তারা বলছে আল্লাহর আকার আকৃতি আছে তবে তার আকারটা হলো দাড়িমোস গজানোর উপক্রম কোন নৌ মতো এই অবস্থায় নাকি আল্লাহকে এদের ওলি আল্লাহরা দেখেছে নামজবিল্লা এটা অত্যন্ত কুফরি কথা কুফরি আকিদা যারা এরকম বিশ্বাস করে তারা মূর্তি পূজারী এরাই হলো মুজাস্সিমা এদেরকে বলা হয় মুজাস্সিমা আল্লা তবরকতলার এবাদতের নামে তারা নির্দিষ্ট দেহ আকার আকৃতির পূজা করা এটা হলো দেব দেবী এবং মূর্তি পূজারই অন্তর্ভুক্ত বিষয় আল্লাহ তবরকতলাকে আমরা আকৃতি বিশিষ্ট মনে করি কিন্তু সাথে সাথে এই কথাও বলি সেকাম ইসলি সাইসামিউল বাসির তার সাদৃশ্য কোনো কিছু নেই তিনি অত্যন্ত শ্রবণকারী এবং দর্শনকারী অবশ্যই যারা এই দুনিয়াতে আল্লাহ বড় কথা কোনো আকার সাব্যস্ত করেছে ওরা মূর্তি পূজারী ওরা জাহিলি সমাজের ওই দেবদেবী পূজারীদের মতোই কোনো পার্থক্যই তাদের মাঝে আর এদের মাঝে নেই অবশ্যই যখন সেই জাত আমরা স্বীকার করব যেই জাত আল্লাহর রসুল সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যেই জাতকে কেন্দ্র করে খবৈব রদি আল্লাহানহ হাস্যবদনে খুশিভাবে বরণ করে নিলেন মৃত্যুকে ইবন আব্বাস রদি আল্লাহ আনহ বুঝাইলেন তোমরা আল্লাহর জাতের প্রতি আনো কিন্তু আল্লাহর জাত বিশ্লেষণ করতে যেয়ে না व्याख्या करते जाये ना अमुक धरणा जेमन भाव अनेक फेले सम्मानित श्रोता दर्शक मंडल आल्ला सामने सुरा अलमाएलो नम्बर आयात थरब एखे आल्ला बरको तला तरह जत केंद्रिक एक शो बर्णना के तुले इलो ईसा अलसलम सम्पर्कित आलोचनार भरे हमारा आयात की आपन सामने तुले धरार आगे छोट एक जातर पर इसे इनशालाबरको तलार सिफत केंद्रिक विषयटार व्याख्या आसब अमालकुम वरहमतुल्लि वरक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 আমরা চডাই আনন্দ রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় मोमिन बंदार निजे क्यालमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगलाय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 সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আল্লাহ তলার পরিচয় সঠিক বর্ণনা আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ তবরকোতলা সংশ্লিষ্ট সঠিক জ্ঞান আলোচনার এই পর্বে আমরা আল্লাহ তবরকোতালার আরেকটি গুণ উল্লেখ করব সেটা হলো যে আল্লাহ তুবরকতলা কোরআন মসজিদের মধ্যে তার আত্মা তার অন্তর এর যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনায় আমাদেরকে বিশ্বাসী হতে হবে ঈশা আলী সালাম তিনি একজন মহান নবী আল্লাহর নির্বাচিত রসুল সেই রসুল সাল তার জাতি তার কম এমন অধোপতনে নিয়ে গেছে তার সম্পর্কিত আকিদা পোষণ করে বিকৃত আকিদা পোষণ করে এত অধপতনে নিজেরা গেছে এবং एकदिक दिए ईसा अलहीसलम के क्षतिग्रस्त करान जी थे सम्पूर्ण मुक्त ईसा निश्चय आल्ला मरियाम ना अवश्य कुफरी कथा आल्ला त নিশ্চয় তারা কাফের কোনো সন্দেহ নাইফের হওয়ার ক্ষেত্রে তিনজন মাবুদের একজন অথবা যারা এই আকিদা পোষণ করে যে ইসাবন মারিয়াম তিনি হচ্ছেন আল্লাহ তাদেরকে আল্লাহ ব্যর্থহীন স্পষ্ট করে কাফের ঘোষণা করেছেন এবং দেখা যাচ্ছে যে তারা প্রভু ঈশা ফেলেছে কখনো একজন বলে থাকে কখনো আল্লাহ তো বরকতাল পুত্র বলে থাকে নাওজবিল্লা সব কুফরি আকিদা এদের এই কুফরি আকিদার কারণে ঈশা আলহিসের পূজা শুরু করে দেওয়ার কারণে এবং বলেন এই কাঠায় দাঁড়িয়ে তুমি কি বলে এসেছিলে তোমার জাতিকে তোমার কংকে তোমরা আমাকে এবং আমার মাকে তোমরা পূজা করবে এটা বলে এসেছিলে ইসা আলাই সালাম এভাবে আল্লাহ তরকতলার সামনে জবাবদিহিতার শিকার হবেন এটা কিছুটা হলো ঈশা আলাই সাল্লাহ সাল্লামের তারা ক্ষতি করলো এই কাট কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের এ সমস্ত বদ আকিদা যেই বধ আকিদা ঈশা আলহিসকে কেন্দ্র করে তারা পোষণ করেছিল এটা প্রুফ করার জন্য ঈশা আলহ সালাম কাছ থেকে আল্লাহ শোনার জন্য তাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সেই প্রেক্ষাপটে ঈশা আলি সাল্লা সাল্লাম বলেছিলেন ইনকুন্তু কুলতুহু ফকদ আলিমতা হে আল্লাহ যদি আমি বলে থাকি এরকম কথা তো তুমি তো জানোই যেহেতু তুমি সব কিছু আদি অন্ত সব জানোকুক যদি আমি বলে থাকি তাহলে তুমি তো জেনেছো তোমার জানা তুমি করো আমার ব্যাপারে। আমার অন্তরে কি আছে তুমি জানো অর্থাৎ আমার অন্তরে তোমার তহি তোমার একত্র তোমার অবধি ছাড়া কিচ্ছু নেই বলা আলমিকা কিন্তু তোমার অন্তরে আল্লাহ কি আছে এটা আমি জানিনা আল্লাব নিশ্চয় অধিক জ্ঞাত সত্তা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী কিভাবে আল্লাহ ক্ষেত্রে বললেন তা আলমাফিন তুমি জানো আমার অন্তরে কি আছে ওলা আলম ফিনা তোমার অন্তরে আল্লাহ কি আছে ওটা আমি জানি না আল্লাহ তো বড় যে অন্তর আছে এটা কোরআনের এই থেকে প্রমাণিত হয়ে যায় সেভাবেই আল্লাহকে বিশ্বাস করতে হবে এই হলো আল্লাহর সেফত আল্লাহর গুণের প্রতি ইমান এখন আমি যদি বলি আল্লাহ নিরাকার অতএব এগুলো কিছু বলার দরকার নেই তাহলে এই কথা বললে দেখা গেলো কোরআনের এই আয়াতের প্রতি বিশ্বাস আমি ধ্বংস করে ফেললাম সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তো বরকতলার যে বর্ণনা তার নাফস আছে অন্তর আছে কিন্তু আমরা সবসময় जख ही एक पॉइंट जखनी एक रख विषय जखनी एक जतियों गुण बर्णना करब तक ओरार एगारो नम्बर आयत स्मरण करतेमी बसिर तर सदृश्य को किसु नहीं अथचि श्रवण करी, दर्शन करी। ए दर्शनकारी अर्थात एन के आयतर आलोकें आकीदा पोषण करते हैं फ्स आम्स मखलुकर नफ्स और आल्लर नफ्स आल्लाटारे सदृश्यता नहीं मिल नहीं जिल करते जाफर मध्य पतित हो भ्रांतिर मध्य गुमराहर मध्य पतित हो आल्लाह के हिफत कर भ्रांति पतित हवा थे সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এখানে একটা বিষয় বা দুইটা বিষয় আমরা এই হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর হল আল্লাহ যে বললেন আমি আমার বান্দার ধারণার নাগালে থাকি এটা এ কারণে আল্লাহ তো বরকতলা বলছেন বান্দা আল্লাহকে যেভাবে বিশ্বাস করবে আল্লাহ তো বরকতলা ওইভাবে তার সাথে আচরণ উনি করবেন আল্লা তো বরকতলার কাছে আমি যদি একটা আশা করতে পারি আমার আশা যত বড় হবে যত খাঁটি হবে আল্লাহ তো বরকতলা খুশি হয়ে তত আমার আশাটা পূর্ণ করবেন আর আমি আশার ক্ষেত্রে যত সংকীর্ণতা পোষণ করব আল্লাহ তো বরকতলাও আমাকে ওইভাবেই দিবেন আমাদের সমাজে অনেকেই এরকম মনে করে যে আমি এই হারাম পথে ইনকাম করা ছাড়া কোনো উপায় নাই আমাকে সুদ ঘোষ খেতেই হবে আমাকে এরকম ইসলাম বিরোধী একটা পেশা করতেই হবে অন্যথায় আমি রিজিক পাবো না আমাকে এই হারাম পথেই চলতে হবে আমাকে এই শির্কের মাধ্যমেই আমাকে উপার্জন করতে হবে এরকম যদি কেউ আমরা ধারণা করি তা আল্লাহ তো বরকতলা ওইভাবেই আমার সাথে আচরণ করবে ওই পথেই আমাকে আল্লাহ রিজিক দান করবে ওই পথেই আল্লাহ তো বরকতলা আমাকে চালাবে আর আল্লাহ তরকো তলার প্রতি যদি আমি নির্ভরশীল হয়ে যাই যে আল্লাহ রাজাক আল্লাহ তবরকতলা রিজিক দানকারী অতএব আমার কোনো ভয় নেই আমার কোনো চিন্তা নেই আমি আল্লাহ তরকতলার যে নির্ধারিত সঠিক পথ সঠিক ব্যবস্থা আমি সেটাই অবলম্বন করব। তাহলে আল্লাহ তবরকতলা ওই ব্যক্তিকে ওইভাবেই আচরণ করবেন ওইভাবে আল্লাহ তবরকতলা তাকে দান করবেন এই জন্যই আল্লা তবর কতলা এরকম একটা কথা বলেছেন আরেকটা কথা হলো এটার উদ্দেশ্য কী যদি কোনো বান্দা আমাকে তার মনে মনে অন্তরে অন্তরে জিকির করে তাহলে আমি তাকে আমার অন্তরে অন্তরে জিকির করব। এর অর্থ হলো কি যখন জিকির করবে বান্দা তখন মনে মনে জিকির করবে হইচই করে কোনো জিকির নাই হইচই করে কখনো? জিকির করার সিস্টেম নাই এটা সুরা আরাফের ৫৫ নম্বর আয়াত এবং দুইশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ তোলা তুমি তোমার রবকে জিকির করো তোমার অন্তরের ভিতরে মনের ভিতরে দুনাল দুনালিবিল কৌল কথা দিয়ে হইসই করে কথা দিয়ে প্রকাশ করে নয় অর্থাৎ মনে মনে আল্লাহর জিকির করতে হবে আর আর মনে মনে জিকির বলতে যেগুলো শব্দগত জিকির আছে যেগুলো চিন্তাভাবনার ক্ষেত্রে জিকির আছে আমি আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করলাম এটা একটা জিকির হলো আল্লাহর এটা তো মনেই থাকবে এটা তো অন্তরেই থাকবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লেহ ই লাহাঈ্লাহ এই জিকিরগুলো আমি মনে মনে অন্তরে অন্তরে করবো এক আর এই হাদিসের যে শেষ অংশে বলা হয়েছে যখন সে আমাকে কোনো একটা জামাত কোনো একটা দলের ভিতরে জিকির করবে এই দলের ভিতরে জিকিরের ব্যাখ্যা হলো এই বা অন্যান্য হাদিস থেকে যদি আমরা এই হাদিসের অংশের ব্যাখ্যা নিতে যাই তাহলে সেটা জানা যাবে যে ওটা হলো কোরআন হাদিসের আলোচনা শব্দগত জিকিরের কখনো কোনো দল কখনো কোনো জামাত তিনজন মিলে দুইজন মিলে কখনো হবে না যখন জামাতবদ্ধ জিকির তখনই জানতে হবে এটা হলো কোরআন এবং সন্ন্যার আলোচনা আল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনার বিষয়ক আলোচনার মাজলিস কোরআন এবং হাদিসের আলোচনার সব সময় এটাই উদ্দেশ্য আমরা আলোচনার এই পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এখন আমরা এই পর্বের সমাপ্তি ঘোষণা করে আপনাদেরকে পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আপনারা দেখছেন পিস টিভি বাংলা একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানিম জাহাঙ্গীর আলম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 समर्पण मानुष भय पाएक्लियार बोम चले साल्म, पाए, आसते शांतर बोम अनेक आगे पड़े गेटा पड़े जेदी नबी मुहम्मद सल्लम जन्मग्रहण करें